আবদুল্লাহ ইবনু মাসুদ রদিলাহ তো আল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল্লাহ আলহিমকে তার সালাত্রত অবস্থায় সালাম করতাম তিনি আমাদের সালামের জবাব দিতেন পরে যখন আমরা নাজাসির নিকট হতে ফিরে এলাম তখন তাকে সালাতে সালাম করলে তিনি আমাদের সালামের জবাব দিলেন না এবং পরে ইসাদ করলেন সালাতে আছেন নিমগ্নতা আবদুল্লাহ রজিল্লাহ তালাহনুর সূত্রে নবী সাল্লাহ আলাম হতে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন